للكائنات إلى الفلاح السرمدي إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي إسلامنا عبق الوجود برسالة <تصفيق> والسلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عامالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادية له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيراً أما بعد فقد قال الشيخ أن الله في فرق كما هي শরফ في বেন ফিরকমা وسط في বসতফি ফিরকিল الله তাহসতফিলমম ফাহমসফি بين সবহন التعطيل তা ততিলজম আহল তনসীল وهم وسط في باب عفال الله بين الجبرية والقدرية وغيرهم وفي باب وعید الله بين المرجیات والوعیدية من القدرية وغیرهم وفي باب اسماء الإيمان والدين بين الحرورية والموتزلات وبین المرجیات والجهمية وفي باب أصحاب رسول الله صلى الله عليه وسلم بين الرافضة والخوارج محناللہ صحیح سبحانسا جے الله رب العالمین ایک و ایک و جار کنو شریکنی मनोन कर मध्यम पंथा जर भ्रष्टताम पंथा ता घाटती कर मध्यम पंथार चाह बस बाड़ी जरा कर तथभ्रष्ट गुमराह मध्यम पंथा सूतरा मुसलिमरा मध्यम पंच सत्यार मुसलिम तम पन्षी दिन इमाम तौहि दिन तिल्क करा निकी राशाबिल्कर मध्यम आल्ला पा कबर मजार पूजा कर आल्ला के पबर मजारे सेजना पीर से पीड़े भक्त मध्यम पंथा दीन इन्ना रसलाम आदर्श और बाड़बाड़ी हम धर्म नाम नतुन नतन क्या दिन क्षेत्र में जरा विदात कर যারা মুসলিম যারা দিন ইসলাম পালন করে তারা কখনো চরমপন্থী হয় না তারা অন্যায়ভাবে কাওকে কাউকে খন কর হালাল মনে না। এবং মুসলিমদের क्षेत्र पंथ अवलम्बन काल्लावलम्बन चरमपन्थी बाड़ीकारी मुश्रिक शरिकारी मेदातकारी जा चरमपन्थी खारिजी तड़ाबाड़ी कारी एड़ी कर और एकदिगे मुस्लिम समाज मानसारे चरम घाटती चरम घाटतीपरवा दिन फरज अजब क्षेत्र बहु फरज के तरा पर एवं बहु हरामे डूबे आवा करना हरामचार क्षेत्र हाराम खेल ना हालाल खेल चिंता ते नहीं अंश मुस्लिम गुमराह जरा फौरज अजेबूटीघाटती हाराम नजाजरा पथभ्रस्ट हो पथभ्रष्ट हो जाए बाड़ाबाड़ी कर दल हम सब चड़ दल मुस्लिम समाज एर म दिनी इझामाझी उम्माते मुस्लिम सत्यार मुसलिम तौर अजे त्रुटिना हरान ना जा लिप्त था भूल हो ग्रुत संशोधन और शिकारी बेदातकारी है चरमपंथी सन्सी मध्यम पंथ सम्पर्िप्त भूमिका कारण आज के आलोचन हूसलिम जरूर मजे विभिन्न दल उदल सृष्टि আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন দল ফিরকা যে পয়দা হয়েছে একটি দল শুধু হক হবে যারা কোরআন সন্ন্যার অনসারী হবে সাহাবাহামদের আদর্শ অনসারী হবে এই দলটি একমাত্র জান্নাত যাবে বাকি কি বাহাত্তরটি জান্ন এই দিকে ঘুমরা হয়েছে নয় ওই দিকে ঘুমরা এইদিকে রাস্তা থেকে নেমেছে না ওইদিকে রাস্তা থেকে নেমেছে দিনের ক্ষেত্রে যেই দলটি ফিরকায় না জিয়া নাজাদ প্রাপ্ত দল যেই দলটি হচ্ছে তাইফাই মানুষরা সাহায্যপ্রাপ্ত দল নবিকারী হা দিছে এই ভাষাগুলি রয়েছে সেই দলই হচ্ছে আদর্শের অনুসারী সন্না আহ সন্ন্যান আহ আল জামা মানে রসুলাম এর সাহাবাই করামদের যে জামাত ওই জামাতের অনুসারী এই তারা যেমন যত ধর্ম অবলম্বী রয়েছে তাদের মাঝে মুসলিম হচ্ছে মধ্যমপন্থী তাহলে এখানে দুটি বিষয় প্রথম মুসলিমদেরকে নিয়ে আলোচনা করি যে মুসলিম আর যারা মুসলিম কাফের কাফেররা দুই দিকে পথভ্রষ্ট হয়েছে কেউ বাড়াবাড়ি করে কাফের পথভ্রষ্ট হয়েছে কাফের হয়েছে আর কেউ ঘাটতি করে কাফের হয়েছে এবং দুই দিকে গুমরা হয়েছে মুসলিম জাতি হচ্ছে মধ্যম পন্থী আল্লাহ রব আল বাকার আয়তন একশো তেতাল্লিশ এই বিষয়টি এর সাদ করেছেন ওকে আল্লা কম ওয়াসাত অনুরূপ আল্লাহ বলছেন আল্লাহ হে মুসলিম জাতি তোমাদেরকে আমি বানিয়েছি মধ্যম পন্থীন মানে আরবি ভাষা ওয়াসাতুন এই হেয়ারুন নাই পরায়ুন আর মধ্যমপন্থী যারাই তারে হচ্ছে নাই পরায়ন মধ্যম যারা তারাই হচ্ছে শ্রেষ্ঠ যেমন অন্য আল্লাহ বলছেন কুন্তুম खैर तुम्हारा श्रेष्ठ जी श्रेष्ठ मुस्लिम जीस्त का दल बी दलपी मुसलिम काफे यहुदी हो गा ख्रीटान हिंदु एक क्या सुनते मोरत है सरसारे एक, एक धार्मिक मुस्लिम कथजी पाधार्मिक मुसलिम अल्लाह के रसुल केसलम मैम दिन इसलाम पाबंदी कर हठात कर मोरत है खुजी पा पृथ्वी तो खुजी पाने যারা একটা মোরতাদ হচ্ছে ওরা দশ বিশ বছর আগে থেকে মোরতাদ হয়ে আছে তারা কোনদাতি হয়নি কখনো খুঁজে পাবেন না যে আকিদার লোক ছিল আর সে কবর মাজার পূজা শুরু করে দিয়েছে হ্যাঁ শুরু করে দিয়েছে খুঁজে পাবেন নাশাল এর বিপরীত হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে এই হাজার হাজার মুসলিম সমাজে তারা সহিদা গ্রহণ করছে লক্ষ লক্ষ শুধু বাংলা ভাষায় না সারা বিশ্বের সমস্ত ভাষাই ভ্রান্ত আকিদা সুফি আর পীর মজিদ আর কবর মাজার পূজা আর অন্ধত্ব আর অন্ধহ সব থেকে তবা করে অসংখ্যরা এই বিষয়গুলি কি প্রমাণ করে যে দিন ইসলাম হচ্ছে দিন এ হকাল রসুল হুলা ও দিন হক সত্য দিন ঠিকই তেমনি প্রমাণ করে যে আহলে জামাতের পথ সহি আকিদার আলমা পথ এটি হচ্ছে নবী কারিমের ছেড়ে যাওয়া পথ সাহাবাহামদের আদর্শ পথ যার ফলে সেই দিকে একটা আকর্ষণ আছে দলিলের দিকে মানুষের আকর্ষণ আছে চোখ খুলে যাচ্ছে ছুটে আসছে কত রকমের কষ্ট নির্যাতন বরদাস্ত করতে হচ্ছে তারপরেও সে আকিদার দিকে ফিরে আসছে যেমন দিন ইসলামের দিকে মুসলিমরা অনেকে ফিরে আসছে পড়াশোনা করে ধার্মিক জি আমাদের সেন্টার একজন মিশরি ইজিপসিয়ান এসছে নতুন এখন বিরুদ্ধ আমাদের অভিষয় দেখবেন দাড়ি সাদা হয়ে গেছে সে খ্রিস্টানদের ধর্মগুরু ছিল পাদরি ছিল পাদি ছিল খ্রিস্টানদের পাদ ধর্মগুরু মানে মুসলিমদের বড় একজন আলেম পৃথিবীতে খুঁজে মুসলিমদের একজন আলেম কেউ খ্রিস্টান হয়েছে গেছে ইহুদি হয়ে গেছে হিন্দু জিনিস খুঁজে পাবেন পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবেন আর কেউ যদি বলে তো সে আসলে যেমন কিছুদিন আগেটা বাংলাদেশে এরকম ঘটনা কথা শোনা গেছে তাহলে সেটা কোনো আলেমও ছিল না আর মসজিদ এমন কারো কোন গুইন্ডা ছিল অথবা আর কিছু ছিল এরকম কিছু ছিল মুসলিমদেরকে বিব্রত করার জন্য বা বিভ্রান্ত করার জন্য যে দেখো একজন হুজুর কি হয়ে গেছে হিন্দু হয়ে গেছে দেখানোর জন্য আসলে ও আসলে মুসলিম না মুসলিমের সন্তান না সেটা হচ্ছে মুসলিমে যে অনেক দল উপদল রয়েছে এসব দল উপদলের মাঝে আহ্ন জামাতের অবস্থান আহলে সুন জামাতের অবস্থান কিসের মাঝে বেইনা ফেরাকের ওম্মা এই ওম্মাতে যে অনেক দল উপদল আছে এই দলগুলির মাঝখানে এই রকমই শিয়া জাহামিয়া কাদিয়া জাবরিয়া বেশ কিছু নাম আসবে হ্যাঁ খারেজি এই সমস্ত গোমরা দলগুলির ভিতরে আহলে সন্ন্যত জামাতের অবস্থান কোথায় জবাব হচ্ছে অবস্থান হচ্ছে মাজখানে। এই দলগুলি হয় এই দিকে গুমরা হয়ে জাহান নামে রাস্তায় গেছে আর না হলে এই দিকে আহলে জামা। এখন ইমাম শেখ উলিস রাহেমা উল্লাহ কি বলেছেন এই বিষয়ে তা শুনি আমাদের আকিদা আল ওয়াসে দর্শে আজকে পর্ব হচ্ছে বিশতম পর্ব বিশ নম্বর পর্ব বলছেন শেখ হলিস বহু বছর যতগুলি দল উপদল বেরিয়েছে সবগুলির মাঝে আল ওয়াসাত মধ্যমপন্থী মাঝামাঝিদ আহলেস জামাতের অবস্থান হচ্ছে কামা যেমন এই মুসলিম জাতি প্রথম বলা হলো আহলে সন্নাত তাই না দল রয়েছে তাদের মাঝখানে অনেকগুলি দল কিছু দল এদিকে আছে কিছু দল ওই আছে আর মাঝখানে হচ্ছে আহলে জামা যেমন অনেক ধর্মের লোক রয়েছে পৃথিবীতে হ্যাঁ ख्रीख जैन हिंदूल्बी मुस्लिम जी मध्यम पंथी और विभिन्न धर्मवलम्बी रहे दिखे गुमराई दिखे गुमरात भ्रष्ट বলছেন কামা তা হিয়াল ওয়াসাতমাম ঠিক যেমন এই মুসলিমাহ বা মুসলিম ওম্মাহিয়াল ওয়াসাতমপন্থী ফিল ওমাম অন্য অন্য ওম্মদ বা জাতির মাঝে অন্য অন্য জাতির মাঝখানে কেমন করে এই মুসলিম জাতি অন্য অন্য জাতির মাঝখানে এক সাইড নয় এটা একটু সঙ্গে বুঝিয়ে দুটো জাতি तुम यान यहुदी दबी तौर आसमानी कितब आसमानी कितब आसमानी कीद बदल कर कमिय दिए काटछाट करो हालांकि खूब कष्ट लागे मानते कष्ट लगे छाटाई कर दिए बिक्रत करीम एकमत सुरक्षित कितब আসমানি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে মাহফুজ ইন্নাশই আমি হচ্ছে সবচেয়ে বড় জিক্র আর তারপরে জিক্র হচ্ছে রসুল হাদিস উপদেশ আর কোরআন করিম জন্য তার হেফাজত ব্যবস্থা করেছেন কোরআনে করিম আমি নাজল করেছি লাহুলা ইন্নাফেজুন আর নিশ্চয়ই আমি তার হেফাজত অবশ্যই করবো অবশ্যই আমি হেফাজত করবো আল্লাহ এইসলিম জাতিগুলির সম্পর্কে ঘাটতি করেছে কথা না বললাম এই দুটো জাতি দিয়ে বুঝায় খ্রিস্টানরা ঈসা আলী ইসলাম সম্পর্কে কি বিশ্বাস রাখে ঈশা আলী ইসলাম হচ্ছে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র ঘটতি করলো না বাড়াবাড়ি করলো বাড়াবাড়ি করলো আল্লাহ আল্লাহ আল্লাহ করল শুধু কি হয় হ্যাঁ রাজপুত্র তো এই রকমের তাকে আল্লাহ বানিয়ে দিল এই জন্য ইন্দাল্লাহ সালেসালাস আল্লাহ হচ্ছে তিন এলা এক আর আর এলা হচ্ছে ঈশা আর স্ত্রী রাজকুমারী হ্যাঁ রানী হ্যাঁ স্ত্রী সুতরাং বাড়াবাড়ি করে কি করলো কাফের হইলো মুশ্রিক হইলো খ্রিস্টানরা ঈসা আলী ইসলাম সম্পর্কে ইয়ুদিরে কি করলো হ্যাঁ বলেন কি করল কেমন তার নিচে না ইসা আলাই সালাম সম্পর্কে ইয়াহুদীদের ধর্ম পুস্তক রয়েছে যে ওর মা তো বিয়ে হয়নি বিয়ের কথাবার্তা হয়েছিল জোসেফ আর সাথে ইউসুফ নাজ্জার যাকে বলল ওর সাথে আর ওর সাথে কুকাজ করেছে ওর মা আউজুবিল্লা আর এই এইভাবে যার সন্তান হচ্ছে ঈশা আলি সাল্লাম কাদের কাছে ইহুদিদের কাছে শুধু নিচে না মিলল কত দূরে পৌঁছালে যারু সন্তান যারু সন্তান সমাজে কত নিকৃষ্ট মনে করা হয় হ্যাঁ কত নিচু নজরে তাকে দেখা হয় যারু তারপরে ইসা আলি সালামকে। खून कर आकाशे ना उठे तो अल्लाहर दिन घाटती करलो घाटती करलो आल्ला दिन हब्लासुलर बदल जारान আর এত কোথায় নবী হইল তাদের দাবি যে খুন করেছে আর খ্রিস্টানরা বাড়িয়ে দিল উঠিয়ে দিল ইসলাম কি শিখেল আমাদেরকে সন জামাত মুসলিমরা কি বলে আব্দুল্লাহ আল্লাহ রাসুল তো এটা তো বুঝলেন এখন পাঁচটি বিষয় বর্ণনা করবেন লেখক শেখুল ইসমের রাহম আর এই পাঁচটি বিষয়ের ক্ষেত্রে পাঁচ দু হয়েছে আর যখন বিষয় বর্ণনা করা হবে তো পাঁচ দুগোনে দশটি গোমরা পথভ্রষ্ট দলের কথা উল্লিখিত হবে এই দশটি দলের কথা আজকে দশে পড়বেন সংক্ষেপে বলি বলছেন যে ফাহাসাতফাত আলির ক্ষেত্রে মধ্যম পন্থী আল্লাহর গুনাবলির ক্ষেত্রে কাদের মাঝে এক দল হচ্ছে আহলুত জাহমিয়া জাহমিয়া যারা মাতেলা তাদের একটা নাম হচ্ছে মাত্তেলা আরেকটা নাম হচ্ছে জাহমিয়া আরেকটি দল হচ্ছে আহলুদ্ তামসিল আর মুসা এর বিপরীত একদিকে মোসাবে হারা গুমরা হয়েছে ফিরকা আর আর এক ফির দল হচ্ছে এই দুই গোমরা দলের ক্ষেত্রে বিষয়বস্তু কি আল্লাহর সিফাত আল্লাহ গোণাবলীর ক্ষেত্রে আল্লাহর গোনাবলী সম্পর্কে এতদিন পরে যে এই উনিশটা পর্ব পর্যন্ত পড়লেন করিম আয়াত দ্বারা পড়লেন কিছু তারপরে বিশ্বাস দ্বারা পড়লেন জি হ্যাঁ আহ আখিদা ফেলেছেন কি যে আল্লাহ গোনা গনাবলি তার সম্পর্কে বলেছে নিজ সম্পর্কে অথবা তার রসুল সালাম বলেছেন কারণ আল্লাহ সম্পর্কে সবচেয়ে রসুল সবচেয়ে বেশি জানেন আমাদের সাথে বেশি জানেন আল্লাহ এবং রাসুল সাল সাল্লাম যা বলেছেন তা আমরা বিনা বিকৃতিতে বিনা বিনা অর্ণয় করাই বিনা কোনো কিছুর সাথে তুলনা করায় আমরা কি করি বিনা অপব্যাখ্যাই जम्स मध्यमपन्थी आल्ला हाथ विश्वास करी हाथ के ना करब ना एक दल गुमरा दल हाथ आते তুলনা করে দুই দল গোমরা বলছেন তরমুজ বলে একটা শহর ছিল আজার বাইজান এখনো আছে তরমুজ যেখানে এমাম তিরমিজিও জন্ম নিয়েছেন কোন একটা শহরে কোন খারাপ মানুষ জন্মে শহরে একবারে দূষিত হয়ে যায় না ভালো মানুষও জন্ম দিতে পারে না এমাম তির মতাম সেই শহরে আমার এই কুখ্যাত এই জাহাম হবিজ ও জন্মেছে যে বলতে আল্লাহ কিছু নেই আল্লাহ কিছুই নেই কোন স্বীকার করত না বলছে আল্লাহ কথা বলে না বলতে পারে না আল্লাহ দেখেন না আল্লাহ শোনেন না আল্লাহ কিছু এরা দলটি মাতর থেকে বলছে যে জাহাম তিরমিজি মানে তরমুজ শহরের একজন লোক ছিল কুখ্যাত লোক হাও লাই আফরাত এরা আল্লাহকে দোষ করার ক্ষেত্রে বাড়াবড়ি যদি আল্লাহর হাত বলি তো ত্রুটি হয়ে যাবে আল্লাহর চোখ বলি তো ত্রুটি হয়ে যাবে হ্যাঁ আল্লাহ কথা বলেন তার ত্রুটি হয়ে যাবে হাতের হ্যাঁ কোনটাই অস্বীকার করব না এরা আল্লাহকে দোষ করার ক্ষেত্রে হাত তা আসমা আল্লাহ এমন কি আল্লাহর নামগুলি অস্বীকার করলো আর গোনা বলিও অস্বীকার করলো সে তো গোনা নাম পর্যন্ত অস্বীকার রহমান আর রহমত রহমান আল্লাহর নাম আর রহমত দয়া হচ্ছে আল্লাহর গুণ দয়া করা কি হাজারাম তাদের ধারণায় যদি এগুলো মেনে নি তাহলে আমাদের সাথে যে তুলনা হয়ে যাবে সৃষ্টির সাথে তুলনা করে দিল ভুল করলাম না না এটা করবো না মানবই না এগুলো তাহলে এই জন্য তাদের নাম কি বলা হয়েছে জাহামিয়া বলা হয়েছে জাহাবিন তাদের এমাম সেজন্য ইমামুল কুফুর এমাম মানে সবাই বুঝে হ্যাঁ ইসলামের এমাম নয় বোঝা গেছে কি না ইমামুল কুফুর কুফর ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর অজ্ঞ বক্তারা আছে হ্যাঁ আলমা তাদেরকে বলা হচ্ছে আল্লামা বলা হচ্ছে ইমাম হবে নিমাম ইসলামের ইমাম না ও কুফুর রেমাম সিরকের এমাম গুমরাহির এমাম এমাম বলতে পারেন কিন্তু এমন ভাবে এই ওয়াইজ বক্তারা বলছে মানুষ তো মনে করছে বিশাল ব্যাপার আবু হানিঘর মালিক ইমাম কি হবে যা থেকে গুমরা করেছেন সব বক্তারা আর ইয়েদের মুসলিম সমাজ এত অজ্ঞ যে বসে আছে এই ছিল জাহাম বিনের আকিদা আর তার অনুসারীদেরকে জাহামিয়া বলা হয় আর তারা যেহেতু আল্লাহর নাম গুণাবলী অস্বীকার করেছে এজন্য তাদেরকে কি বলা হয় অস্বীকার করাকে কে তাতিল বলা হয় মানে নিষ্ক্রিয় করে দাও আল্লাহর কোন নাম নেই গুণ নেই নিষ্ক্রিয় করে দাও এই যে শব্দগুলো এসছে আল্লাহ নাম গুণাবলী করা না দিয়েছে তাহলে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় সেজন্য তাদের নাম কি হয়ে গেল আসমাই আত্লা কারণ তারা আল্লাহকে তার নাম এবং গুণাবলী থেকে নিষ্ক্রিয় করে দিয়েছিল একটা দল তাহলে হয়ে গেল কি জাহামিয়া বা মতলা আর দল লাগবে মাঝখানে আহলে সনাত কথা তো লম্বা হয়ে যাচ্ছে আহ জামাত দলের নাম কি যার এর বিপরীত আল্লাহ সব নাম গোনাবলি এমন ভাবে সাব্যস্ত করেছে বাড়াবাড়ি করেছে হ্যাঁ সাব্যস্ত করতে গিয়ে যে কি করেছে একবারে সৃষ্টি সাথে তুলনা করে দিয়েছে সুতরাং আল্লাহর চোখ আমাদের চোখের মধ্য হ্যাঁ আল্লাহর হাত আমাদের হাতের মতো আল্লাহ মুসাবসাবা এটা হচ্ছে গুমরা ফিরকা আর মহাত্তাহামিয়া হচ্ছে গুমরা ফিরকা আলিসাল জামাতানে সৃষ্টির সাথে তুলনাও করে না আল্লাহর মত কোনো কিছু নেই এই দিয়ে খন্ডন হয়ে গেল মুসাফের আর সবকিছু শোনেন আর সবকিছু দেখেন এই যে খণ্ডন হয়ে গেল জাহামিয়া মহাতাল এই আয়াতামঈশাই অবসামিউলাস এই দুটো গুমরা ফিরিকার খন্ডন রয়েছে আয়াতের দুটো অংশে লেসাকাম ইসলাই আল্লাহর মত কোনো কিছু নেই সুতরাং আল্লাহকে আল্লাহ এবং তিনি সবকিছু আল্লাহ দেখা জানা আল্লাহর এইরকম আল্লাহর হাত ইত্যাদি আল্লাহর গুন যেগুলো কোরআন ঘাঁদি রয়েছে সেগুলি স্বীকৃত সাব্যস্ত ওয়াহুল সিলুবেদিকে মোসাবাহ কেন বলা হল গালাউ আফরাতুফি এসব এরা বাড়ি করল এবং চরম পথ অবলম্বন করলো কি আল্লাহ আল্লাহর গনগুলিকে মানুষের গুণের সাথে সৃষ্টির গুণের সাথে তুলনা করে দিল তার আল্লাহ আমাকে দুই কিনার মাঝখানে এই দুই কিনারে দুটো গুমরা হয়ে চলে গেছে গুনগুলিকে আহ সাব্যস্ত করেছে যেমনটা আল্লাহর উপযোগী হয় মিনগাই তাসবেন কিন্তু কোন কিছুর সাথে তুলনা নেই কারো সাথে সাদেশ নেই অস্বীকারও করেনি আর কি করেনি কারো সাথে তুলনাও করেনি দুই নম্বর বিষয় তাহলে দুটো দলের কথা হলো গুমরা দলের কথা তাই না দশটা দলের নাম আস দুই নম্বর হচ্ছে ওহুম আর জামাত মধ্যম পন্থী আল্লাহর কাজগুলির ক্ষেত্রে এক নম্বরটা কি ছিল বিষয়বস্তু আল্লাহর আল্লাহ গুনা বলি ছিল তাই না দুই নম্বরটা হচ্ছে আল্লাহর কাজ আল্লাহ কাজ করেন না করেন না আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহ রিজিক দেন না আল্লাহর কাজ হায়াত দেওয়া মত দেওয়া রোগ ভালো করা রোগ দেওয়া কার কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজগুলির ক্ষেত্রে জামাত তাহলে দুটো কোমরা দল আছে এই দলগুলি কি বলছে একটা হচ্ছে জাবরিয়া একদিকে জাবরিয়া আরেকদিকে হচ্ছে কাদরিয়া জাবরিয়া জবর মনে বুঝেন আমরা বলি জবরদস্তি বলি না আমার হচ্ছে পাথরের মত যাকে যেমন করে সৃষ্টি করে দিয়েছে ওই কাজ করছে আমার কি দোষ হ্যাঁ তাহলে যে ব্যক্তি নামাজ পড়ছে ও যে কোন ওকে ওই ভাবে সৃষ্টি করেছে কোন কোন যে ও তো পাথরের মতো ওকে আলোয়ের উপরে সৃষ্টি করেছে খুন করলো মজবুর নির নাকি এই লোকটা উজু করলো নিয়ত করলো ঘুম ছাড়লো আর উঠে হাঁটলো মসজিদে গেল নামাজ পড়লো উঠা বসা করলো সমস্ত বদবন্দি করলো বুঝে মজবুর হ্যাঁ যুক্তি সঙ্গ কিভাবে মানুষ গুমরা হয় এরাও মানুষ ছিল আদম সন্তান যারা গুমরা হয়েছে এরকম করে একদলিয়া যারা মনে করে যে আল ইনসান কাল জামাদ মানুষ হচ্ছে পাথরের মতন পাহাড় যেমন কোন জায়গা থেকে নড়ে না না নড়ে লেপনে যায় পাথর পড়ে আচা আছে না নড়ে নড়বে ওই রকম মানুষ নাকি একদল জবরিয়া আরেকদল হচ্ছে একেবারে বিপরীত না না না না না আল্লাহর কোন অধিকার নেই আমাদের কাজকর্মের ক্ষেত্রে আমরা এই সবকিছু সৃষ্টি করি আমাদের কাজ আমরাই সৃষ্টি করি এই বলছে আল্লাহ সব কিছু এমন করে সৃষ্টি করেছে আমাদের কিছু করার নাই আমার মজবুর আর এরা বলছে এমন বাড়াবাড়ি করলো যে চুরি করলো আমরাই চুরি করার সৃষ্টি করলাম হ্যাঁ একটা ভালো কথা বললাম আমরাই কথা সৃষ্টি করলাম সব কিছু আমরাই করি মন্দ করলো আমরা করলাম ভালো করলো আমরা করলাম আল্লাহর ইচ্ছার এবং আল্লাহ ক্ষমতার ওখানে কোন দখল নেই কোন অধিকার নেই জানছেন এই রকম আল্লাহ তাহলে সৃষ্টি করেন তকদিরে চারটা স্পর আছে ওই কিচ্ছু মানা তারা কাদিরিয়া কাদিরিয়া কেন বলা হয় দলকে কারণ এরা তকদির অস্বীকার করে সেজন্য তকদির মানে না তকদির কি করে অস্বীকার করে এই জন্য আব্দুল সেই সময় তার জীব ছিল আমরা মানে তোকদিরে যখন আছে তাহলে আমাদের করছে তকদিরে আছে তো করছু নেই এটা আজকালকার এক শ্রেণীর লোকেরা মুসলিম তকদিরে যেটা আছে হবে তকদিরে যেটা আছে সেটা হবে তো শুধু এটা শুধু ধর্মের ক্ষেত্রে নামাজ রোজার ক্ষেত্রে না রুজির ক্ষেত্রেও সব ক্ষেত্রে তাই না তো শুধু ওই জান্নাতের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে নামাজের কথা ভাই কি করব। আমার তো নামাজ নাই তো আমি তো পেয়ে যাব যাবো রিয়াল থাকলে পাবেন না ওটা তো বাড়িতে বসে পেয়েছি নাহলে তো ওটাও তো তুকির রিয়ালের জন্য এখানে এসে বসে আছেন বেনামাজি কোথায় বেদিন বেনামাজি সৌদি আরবে রিয়ালের জন্য ওখানে তোকদিরের বিশ্বাস হয় না। তোকদের রিয়াল তাহলে বাড়িতে পৌঁছে যাবে অটোমেটিকলি হ্যাঁ এরা ধর্মের ক্ষেত্রে অস্বীকার করেছে না আমরা নিরব না তো এদের সম্পর্কে বলে দিলাম এটা হচ্ছে দ্বিতীয় বিষ্মাই আহল্লা জামাত কি বলছে এই দুইয়ের মাঝামাঝি ইনসান মজবুরকে নিরবায় কিছু করতে পারবো না এমন নাই যে আমাদের কোন ক্ষমতা না मता आल्लर चले को चलेना चाहिए इच्छा भलो क्या करी आरोप क्योंकि मत थे स्वेच्छाई गए मंदक लिप्त है स्वाधीन भावे अल्लामारा हाथ झुके हाथ झुकानकम একরকম নাই কিন্তু আমি নিজে থেকে ঝুঁকাচ্ছি কিন্তু ইচ্ছা করে ঝুঁকাচ্ছে ওই না না ইচ্ছা করে না একটা রোগ আছে রোগে হাত কাঁপে অনেকে লিখতে গেলে হাত কাঁপবে ইচ্ছা করে কাঁপাচ্ছে না ও ওখানে মজুর ঠিক না तो चलाफे कराचड़ा थो कर रोग हाथर कई रकम ना स्वाधीन भाव चलाफे कर स्वाधीन भाव मंद क्य बुझा गया बंदारो क्षमता आरोपारो इच्छा आज इच्छा संकल्प नहीं क्या बान्दार सृष्टि इच्छार ऊपर अल्लाह रबुल आलम ইচ্ছা এই জন্য মহান আল্লাহ কোরআন নিজের চাওয়ার কথা বলেছেন আর যখন ভবিষ্যতে হচ্ছে আমাদের চাওয়াটা বোঝা যাচ্ছে কিনা দেখেন এইটা এইটাও উদাহরণ দিয়ে বুঝতে পারেন মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন আপনি আপনার ইচ্ছে কি নামাজ মসজিদে যাব। কিন্তু হোঁচট খেপ পড়ে গেলেন আর এমন পড়া পড়লেন যা আর উঠতে পারলেন ওখান থেকে ধরে নিয়ে গে সরাসরি হাসপাতাল মসজিদে পারলেন আপনার তো ইচ্ছা ছিল আপনার ইচ্ছার উপর হচ্ছে আল্লাহ ইচ্ছা আল্লাহ ইচ্ছা আপনাকে এইরকম উদাহরণ গুলি দিলে বুঝতে পারবেন যে আমাদের ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছা কাজ করছে যদি বলা হয় গুমরা কিভাবে মানে গুমরাহিতে লিপ্ত হয়েছে যদি বলা যায় না আমরা সব কিছু আমার ইচ্ছেই করছি আল্লাহ আল্লাহর এখানে ইচ্ছার কোন দখল নেই তাহলে আমাদের ইচ্ছার সামনে আল্লাহ অপারক হয়ে যায় তাহলে আল্লাহ অক্ষম হয়ে যান তারা অকাল লীল আবদে এখতিয়ারন অমাসিয়াত বান্দার ও স্বাধীনতা আছে আর ইচ্ছাও আছে আর যেই কাজগুলি করছে নিজের ইচ্ছাতে সে করছে বিরুদ্ধে হয়ে যাচ্ছে এটা হইতে না। যেমন আল্লাহ বলছেন সুরাজ রায় তোমার ছিয়ানম্বর আছে আল্লাহ খালাক আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যা কিছু দুনিয়াতে করি করছি করেছি সব আল্লাহ সৃষ্টি করেছে তা তাহলে আমাদের যে কাজ এই যে এখন পানিটা হাতে নিলাম আমার স্বাধীনতা আছে না নেই আমার ইচ্ছাটা আমি নিলাম কিন্তু আমার ক্ষমতা আছে হাতখানে উঠাবা ধরলাম হ্যাঁ কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে কি আছে সুনির্ধারিত আছে আল্লাহ জানছেন সবকিছু আল্লাহর জন্য এই না যে আগামী জানছেন না এই সময়টাই আমি আমার এই ক্ষমতাটা প্রয়োগ এটা করব আল্লাহ এটাকে সুনির্ধারিত রেখেছে ওই সময়টাই এই কাজটা করব হ্যাঁ জি আল্লাহর আল্লাহ ওটাও সৃষ্টি করেছেন এই যে হাতে যে কাজটা করলাম কার সৃষ্টি কর্মগুলি আল্লাহ সৃষ্টি সাব্যস্ত করলেন কিন্তু এটা সৃষ্টি করেছেন এই কর্মটা কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি আমাদের সৃষ্টি না তবে আমাদের আমল কর্ম আল্লাহ বলছেন অমাতির উনত্রিশ নম্বর আয়াত কি বলছেন অমাত্রে হবে না তবে আল্লাহ যদি আপনি খালি হয়ে যেতে হইতে পারে ইল্লা আল্লাহ রব্বুল আল বলছেন আল্লাহর চাওয়ার পরে আমাদের চাওয়াটা আসবে আল্লাহ চাওয়ার পরে আমাদের চাওয়াটা আসবে তৃতীয় বিষয়টি দেখেন তৃতীয় বিষয় আল্লাহ কি রয়েছে জান শাস্তি রয়েছে আল্লাহর শাস্তির ক্ষেত্রে আহলে সন্ন্যদ আল জামাত তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর শাস্তি প্রথমটা ছিল আল্লাহ সেফার দ্বিতীয় আল্লাহর কর্ম কাজ আর তৃতীয়া হচ্ছে আল্লাহর শাস্তি যে শাস্তিগুলি রয়েছে আল্লাহর ক্ষেত্রে কেমন করে আহলে সত জামাল বলছে যারা কুফুরের অবস্থায় বা বড় অবস্থায় বড় মোনাফিকের অবস্থায় মারা যাবে ইসলাম থেকে বহিষ্কার হয়ে মোরতাদ মারা যাবে অথবা কুফুরের অবস্থাতে মারা গেল যে কোনো ভাবে তারা কি চিরস্থায়ী জিজ আর মতাজ এরা বলছে যে না চিরকাল জাহান্ন যে কাবিরা কোন করবে সেই চিরকালে জাহান্নামি থাকবে বোঝা গেছে কি বুঝলেন খারেজিদের কাছে আর মতাজে লাফির কাছে এদের কাছে কেউ যদি চুরি করে নেই সারা জীবন জীবন হয়ে থাকবে হ্যাঁ জীবন করে বা একটা হারাম খেয়ে নেই সারা জীবন জাহান থাকবে এক কথায় তাদের কাছে ফাসেক বললে কিছু নেই ও চিরোকাল জাহান নামে যে কাবিরা গনা করবে সে জাহান নাই একটা দল কি বললাম চিরকাল রাখার ক্ষেত্রে আর এক দল হচ্ছে মুরজিয়া মুরজিয়া মুরজিয়া বলছে যে যতই বড় পাপ করুক না কেন পাকা মুসলিম থাকবে কিচ্ছু হবে না আজকালকার অধিকাংশ মুসলিমরা কিন্তু নিয়েছি একদিন তো জান্নাত পাবো বলে না সমস্ত বেনাওয়াজে জান্নাতের আশা করে বসে আছে সমস্ত বেরোজা জান্নাতের আশা করে বসে আছে সমস্ত জাকাত যারা দেয় না ফ্রাসিক পাপিস্ট তারা জান্নাতের আশা করে বসে আছে জান্নাত পাবো কেউ ভাবছে আমি বন্ধের বিয়ে দিয়ে জানা পেয়ে গেলাম কেউ বলছে ভাইগুলোকে মানুষ করে জানা পেয়ে গেলাম কাজ করে আর জন্ম জন্মগত মুসলিম হয়ে ও করে বসে আছে ওরা যাদের কাছে আমলের কোনো গুরুত্ব নেই ফরোজ অজীবের গুরুত্ব নেই পাঁচাত্ত নামাজের গুরুত্ব নেই পাঁচাত্তর ছেড়েও মুসলিম থাকবে গায়ের জোরে কেউ যদি বইলে আর দায়িত বে বেনামাজি মুসলিম থাকে না কাফের আরে আমাকে কাফের বলে দিল মুসলিম থাকার জন্য এত গায়ের জোর চলবে কবরে চলবে চলবে না তখন আমল না থাকলে জোর দেখে লাভে না সঠিক ফতুয়া হচ্ছে যে মুসলিম থাকে না ভালো করে শুনে অধিকাংশ মুসলিমরা দুঃখের বিষয় আজকালকার মুরজিয়া হয়ে গেছে এই গুমরা তৃতীয় যে বিষয়টি বললাম কি শাস্তির ক্ষেত্রে ওয়াই দিয়ার মাঝে হচ্ছে আহলে জামাত তাহলে দুই দলের কথা বলে দিলাম আর আহ জামাত কি বলছে যে যে কাবিরা গোনা করবে হ্যাঁ সে আল্লাহর ইচ্ছাধীন मुसलिम जेहेतु कविर गई तरह शांति बड़े आशंका आज रहमत आशा कर बस ले এ তৃতীয় এই বিষয়টি ছিল এই তৃতীয় বিষয় সম্পর্কে শেখ সাহান সেটা আপনাদেরকে শনি জামাতম পন্থী আল্লাহ শাস্তিগুলোর হচ্ছে আল্লাহর যে ধমক আল্লাহ যে শাসানি শাস্তির এসব যা গুণাগারদের জন্য রয়েছে মুরজিয়া মুরজিয়া কারকে বলা হয় আরজা ইজি মানে পিছিয়ে দেওয়া ওরা আমলকে এমন পিছিয়ে দিয়েছে আমলে তাদের কাছে গুরুত্ব নেই বলছে যে মুরজিয়াকে মুরজিয়া কেন আমাল আন আর মোসাম্মান বলছে মমিন মুসলিম থেকে আমলগুলি গুলিকে দূরে সরিয়ে দিয়েছে যে আরে মুসলিমের আমল থাকেন না তো পাকা মুসলিম হ্যাঁ এমন কি ওদের জাহেল মূর্খরা সবাই জাহেল যারা গুমরা তারা জাহিল তাদের তাদের ধর্মের আলেম হইল বলছে যে আউ বকারের ইমান আর চোরের ইমান নাকি এক আজকাল কিছু আমল করে কিছু আমল মুসলিম সমাজে এইরকম আছে অধিকাংশ লোকই কিছু আমল এ মনে করে যে আমি ওই মোক আলমের মত হ্যাঁ ওর চেয়ে কিসে কম আছি হ্যাঁ কিছু সাব কাত করে মনে করে যে আমি কিছু সহি আকিদ একটু পেয়েছে আর মনে করে যে আমি কি কমাচ্ছি নাকি আমিও সহি আকিদের সে খোলে কি হবে আর ওমু খেলে কি হবে ওম আলেম হইলে কি হবে একেবারে প্রথম কাতার নিয়ে এসে দাঁড় করিতে বসে আছে দশ বছর থেকে সেই আঁকিয়ে পেয়েছে আমি কি করে নিজেকে দাঁড় করতে যাচ্ছেন আপনি হ্যাঁ তহংকার যে মুরজিয়াদের কথা বলছিলাম মুরজিয়ারা আমলকে বের করেছে হাই তাদের ধারণা আর নাম তা কেবল কাবিয়া যে কাবিরা ফাসে কারো না আর এরা ছিল তাই ওই রকম এই কোমরা ফিরকাল কুফুরে তো আতুন বলছে যেমন কুফরের সাথে নেকি যদি নেকি করে তো কিছু পাবে দুনিয়াতে কিছু পেয়ে যাবে সুস্থতা ইত্যাদি পেয়ে যাবে না বলছে ওই রকম যদি কোন পাপ করে কাবিরা গোনা করে তো কোন ক্ষতি নেই কাবিরা গোনা করে খুনি চোর ডাকাত বেইমান সুদখোর ঘুসখোর হ্যাঁ এরা হচ্ছে কামেল পূর্ণাঙ্গভূমি গাইর মহারিত কোন শাস্তি নেই এটা যেন কোন শাস নে এরা ক্ষতিগ্রস্ত হবে না যার নামে যাবেনা আর ওয়াইদিয়া ওয়াইদ মানে শাস্তি ফাহমুল্লি যেন কালু তাদের কথা এনফাজ আসিস যে না ফরমানি করবে এত বাড়াবাড়ি করল না ফরমানি করলে একেবারে এমন হয়ে যাবে যদি বিনা তবে মারা যায় তো চিরকাল জাহার নামে থাকবে বলছে বলে যে একটু বললাম যদি মারা যায় ওয়ালামিয়া তো বিনা তবাই ফাল চিরকাল জাহার নামে থাকবে চিরকাল জাহার নামে থাকবে ও হাকি খুরুজ মিলিয়া দুনিয়াতে সেই ইসলাম দেখারিজ কাবিরা গুনার কারখানায় চুরি করার কারণে আর ইমান কুফুরি মাঝখানে আবার আর একটা ইস্তর তাদের কাছে আছে দুনিয়ায় ওকে মোমিন ও মুসলিমও বলবো না যে কাবিরা গুনা করে হ্যাঁ ওকে ওরা মুসলিমও বলেন আর কাফির ও না বলছে যে মাঝখানে একটা জায়গা আছে ওখানে ওরা আছে तीन नम्बर दु मुसलिम प्लसा मुस्लिम, मुस्लिम काफे नारिजीदर का मत ना मुरजिया গুনা করলে তো কি হইলো কামেল নেই মানে এই লোকটাকে মমিন মুসলিম বলবো কিনা এটা হচ্ছে একটা বিষয় মমিন মুসলিম বলবো কিনা এই বিষয়টিতে একদল হচ্ছে হারুরিয়া হারুরিয়া হচ্ছে খাওয়ারেজ আর এক দল হচ্ছে হারুরিয়ার মতাজেলা এই দুটোর একসাথে আছে আর একটা দল হচ্ছে ঐতিহাসিক ঘটনা সেই সময় এই খারেজি দলটি আলী রাজিয়া তালানহর বিরুদ্ধে বিদ্রোহ করে বেরিয়ে যায় কুফুরীর পোতুয়াদি ওই কাফের রয়ে গেছে আলী কাফের বললো মাভিয়া কাফের সব কাফে রয়ে গেছে এই বলে বেরিয়ে গেল দল থেকে এই যে বেরিয়ে যাওয়াকে যাওয়া হয় খারা যে বলা হয় যে বেরিয়ে যায় তাকে কি বলা হয় খারেজি বলা হয় সেই এই দলের নাম কি পড়েছিল খাওয়ারেজ বা খারেজি ওখান থেকে খারেজি দলটি চরমপন্থীদেরকে আজকাল খারেজি কেন বলা হয় কারণ মুসলিমের খুন বা যে কোন নিরীহ মুসলিমের খুন হচ্ছে সুরক্ষিত কাউকে খুন করা অন্যভাবে যাইজ নাই আর তারা মনে করে যে যে তাগুত আর তাগুতের বিধান তার খুনাল কাছে তো এরা বেরিয়ে গিয়ে প্রথম একটা গ্রাম পেয়েছিল ওখানে এরা পে কুফার আশেপাশে যে গ্রামটির নাম ছিল হারৌরা গ্রামটির নাম কি ছিল হারুরা এই হারুরায় বাস করেছিল প্রথম গিয়ে সেই খারেজিরা। এই খারেজিদের নাম পড়েছিল হারুরি কি পড়েছিল হারুরি এখানে বলছেন যে ইমান এবং ধর্মের নামের ক্ষেত্রে যে একে মমিন মুসলিম বলবো কি বলবো না এক দল গোমরা হয়েছে হারুরি খারেজি আর মতাজি আর এক দল হচ্ছে মুরজিয়া জামি। এই দুটো দল গোমরা হয়েছে এর মাঝামাঝি হচ্ছে আলি সন্নাত মুরজিয়া জামিয়ার সংজ্ঞাগুলি কিন্তু এর আগে হয়ে গেছে এখন বলার ক্ষেত্রে একজন মানুষকে কাফের বলবেন না মুসলিম বলবেন না ফাঁসেক বলবেন কিছু আছে মুসলিম কিছু আছে কাফের আর কিছু আছে মুসলিম ফাঁসেক আছে না নাই তাহলে ইসলামের নামের ক্ষেত্রে এই নামগুলির ক্ষেত্রে কি নাম বলবেন গোনার কারণে তো এই নামের ক্ষেত্রে বলছেন যে এক দল হচ্ছে হারুরিয়া মোতাজা এই দুটো দল একদিকে গেছে আর এক দল গেছে মুরজি আর জাহামিয়া বিরুদ্ধে যখন এরা বিদ্রোহ করেছিল তখন বেরিয়ে গিয়ে ওই জায়গায় জমা হয়েছিল তারা মোহতাজ এরা হচ্ছে ওয়াসেল বিন আতা নামে তাদের ইমাম রয়েছে ইমামুল কফুর বা সেই ওয়াসেল বিন আতা তিলমিস আরবি বুঝবেন না তিলমিস আরবি তিলমিজ মানে হচ্ছে ছাত্র হ্যাঁ আর ফার্সি হচ্ছে সাগরিত হ্যাঁ আর বাংলা হচ্ছে ছাত্র ইংলিশ হচ্ছে স্টুডেন্ট বুঝা গেছে তো এই ছিল বিন আতা হাসান বাসর রহমত ছাত্র যদি হয় তো আজকাল আমাদের ছাত্র দু চারটা হইতে পারে না দোষ চালাবেন আমাদের ওপর এরা কি পড়ায় না পড়ায় দেখো না দেখো না হইতে পারে না অসৎ অসৎ উদ্দেশ্যে আপনি সব কথাগুলি বলছেন যারা যদি কোনো কথা কারো সম্পর্কে আমার ব্যাপারে বলছি না যে কোন আজকালকার আলেম সম্পর্কে বলছি এটা কি শিখায় যেদিকে যাবি যা আল্লাহ জবরদস্তি মাথা দেবেন না কে যে গুমরা হইতে চাইবে ওকে আল্লাহ ছেড়ে দেবেন্লিয়া মাতা আল্লাহ আল্লাহ করার বলছেন মত কেন বলা হয় মত পোষণ করলেন যে তারা ফাঁসে কিন্তু তারা কাবিরা গোনা করে যে ফাঁসে গোনাগার মুসলিম ফাঁসে আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন আল্লাহ ইচ্ছা করলে এদেরকে মাফ করবেন কিন্তু মুসলিম তারা ইসলামের গন্ডিতে আছে आलोचना चलते चले गा जा बहिष्कार कर हसान वसम था बहिष्कार फिरकार नाम पड़े की मोतजिला হাসান রহমতুল্লা যখন এই অবস্থা দেখলেন তখন তিনি বলেছেন এই ফিরকা নাম কি হয়েছিল মোতাজেলা ফিরকা হয়েছিল এর যারা ভক্ত তাদের খাওয়ারে যারা বলছে যারা কাবিরা গনা করবে এদের মজা হচ্ছে মজাহ কট্টরপন্থী রায় ক্ষেত্রে কি একটা কাবিরা গোনা বললেন সুদ খেল বা চুরি করে খেয়ে নিল আপনি নাস্তার পয়সাটা কোকিরের কাছ থেকে চুরি করে খেয়ে নিলেন এখন খারিজ আর মহতাজাদের মতে কি হয়ে গেলেন ইসলাম থেকে আর মুসলিম না আপনি ইসলাম থেকে কি হয়ে গেলেন বেরিয়ে গেলেন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার পরে ঝগড়া বললো নাম আর ইসলামের মুসলিম নাম দিল না ইসলাম থেকে বের করে দিয়ে নাম কি দিলো। কাফের নাম দিয়ে দিল বলে না না না এত বড় কথা বলা যাবে ইসলাম থেকে বের করেছি করেছি কিন্তু ওকে কাফেরও বলবো না তাহলে কি বলবে দুটো ইস্তরের মাঝখান ওদের কাছে একটা ইস্তর আছে ল মোমিন ওয়ালা কাফির মোমিন মুসলিমও না কাফির ও না মুসলিম মোতাজের গুমরাহিম তাই বলছেন যে প্রথম তো বললো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে দুই দলই একমত মোতাজাল মুসলিম ইসলাম থেকে বেরিয়ে থাকলো না আর কাফের দুনিয়াতে যে এরকমটা কাটিয়ে দিল একটা লোক কাবিদা করলো তবা করলো না মুসলিমও থাকলো না আর কাফেরও থাকলো না মোহতাজের কাছে আর কাছে কাফের হয়ে গেল কাফের হয়ে তো চিরকাল কিন্তু এই যে ইসলাম থেকে খারিজ হয়ে গেলো কাফের হলোনা তো মরার পর কি হবে মরার পর তো তিন নেই खारिज हो तो दी कठ चिरकाल जहान नाम पाठ दिल चिरकाल चिरकाल ना, ना। अल्लाह रहते होते कबर राजा विशेष ধাক্কা খেয়েছে আর না হলে কবরে কিছু হয়েছে হাসুর মাঠে কিছু হয়েছে আর না হলে বুঝতে পারলেন পার্থক্য জিয়া তো আহ জামাত মাঝামাঝি ই দুই গুমরা দলের মাঝখানে তো একটা দল এটা হয়ে গেল আর আর একটা দল কি বললাম হ্যাঁ মুড়ি জিয়া যদি কাবিরা ফাসে খাই না যখন পাক্কা মুসলিম দুনিয়াতে তোকে আর ফাঁসে মুসলিম ফাঁসে বলবে না ও মুসলিম সেও আপনাদের মতো যারা পাঁচ পড়ছেন কোন কাবিরা গোনা করে না ওই রকমই যে মুসলিম क्षेत्र जम माझी एक दल बोलो कलो से मुसलिम नई काफेमे थकल गलो दल पक्का मुस्लिम कविर गल जमत पक्का मुस्लिम ओना का मुस्लिम जे, जे का मुस्लिम फासेक मुस्लिम गुनागर मुस्लिम पपिस्ट मुस्लिम অশক মুসলিম এইগুলির নাম তাহলে আমরা চার নম্বর নিয়ে আলোচনা করলাম কথা বলছিলাম ওদের একটা উদ্ধি আছে লাই আদুর মাল ইমানে যদি ইমান ঠিক থাকে তো গোনাতে কোনো ক্ষতি নেই আজ কালকার লোকদের ভাষা এটা আবার হ্যাঁ হারে এখানে ইমান আমার ঠিক আছে আপনার দাড়ি রাখলে কি হবে দাঁড়িয়ে আছে না ওইটা সাপ বলে জি আমি ওদের উত্তর কি দিয়ে দিই জানেন জানেন ভিতরে যদি গন্ধ থাকে একমাস ধরে গোসল করেনি কিছু জাতীয় ওই আছে গোসল করেন না ভিতরে যে গন্ধ থাকে আর ওপরে যদি দশটা কাপড় পরে তাও গন্ধ ছড়াবে ঠিক না আর ভিতরে যদি আঁতর থাকে ভিতরে যদি আঁতর থাকে আর দুই চার পাঁচটা কাপড় পরে থাকেন তবুও একটু সেন পাওয়া যাবে যাবে না যাবে না তো ভিতর যদি সাফ হয় এত ভিতর সাফ তো বাইরে ভালো কিছু পাওয়া যাবে না ভিতর যখন ভিতরে খুব পাকা ইসলাম আছে তো পাঁচাত্তর নামাজ পাওয়া যাবে যাবে রোজাদার পাওয়া যাবে আর দিনের খেদমতে পাওয়া যাবে ইসলামের পুরু জন কুরবানি দেওয়ায় পাওয়া যাবে বুঝা গেছে কারো কিবোধ করবেন না কারো শত্রুতা করবেন না হিংসা করবেন না এগুলো পাওয়া যাবে জি মানুষের উপকার করবেন এগুলো পাওয়া যাবে এগুলো হচ্ছে আতর্জুগন্ধি ইসলামের জি শুধু দাবি করলে হবে না গুন আল্লাহ চাইলে কি করে আফ মাফ করে দিবেন ও ইনসাহ আল্লাহ চাইলে জাহান নামে আজফ দিবেন্লাফিয়া তবে চিরকাল রাখবেন না মুসলিম ফাঁসে গুনাগারকে চিরকাল জাহান নামে রাখবেন না যেমন খারেজি বা মহতাজ বলছে পাঁচ নম্বরটা এখন আসি এটা শেষ হবে পাঁচ নম্বর সম্পর্কে আমাদের ভূমিকা কি হবে জামাত আর হ্যাঁ রাফেজা সিয়া একদিকে আর আরেকদিকে হচ্ছে খাবার হচ্ছে খাওয়ারিজি আলী রাজি আল্লাহ কে নেন এদের বুঝেন আলী রাজি আল্লাহ নবী পরিবার হাসান হুসেন এদের নিতে ক্ষেত্রে এদের ক্ষেত্রে আহ জামাত হচ্ছে কি মধ্যমপন্থী থেকে তারা মানুষ ছিলেন ভুলের ঊর্ধ্বে কেউ না হ্যাঁ তাদের কাছে ওই আসেনি তাদের মধ্যে কোনো অলুহিয়াত আল্লাহর কোন ক্ষমতা ছিল না যে আলী করে ডাক দিবেন ভারী কিছু দেখা আল্লাহর ছিলেন একজন আলী রাজিয়া ঠিক আছে এটা হচ্ছে কার মত আল্লাহ জামাতের মত শিয়ারা কি করলো আলীর মধ্যে খোদাই ক্ষমতা আছে হ্যাঁ আলী সবকিছু ধৈর্য আছে পৃথিবীর হ্যাঁ জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তারা নিষ্পাপ কোন ভুল হইতে পারে না আব্দুর রহমান খারেজ সেই খারেজির হাতে সাহাবাই কিরানদের সম্পর্কে রসুল্লাহ শুধু নবী পরিবার সম্পর্কে সাহাবাই বিষয়টিকে নেন বুঝেন সাহাবাই কিরানদের সম্পর্কে আমাদের আকি দেখি तारा ए उम्मो तेर, सब चाहे श्रेष्ठ मतलब ओई शे दाँड कर सतर्कते भाषा बोलने क्षेत्र में ख्याल रखते हुए कथा को hmm. को एह जोना को ता के अरे भाई करसूल सहमरा सब चाहते श्रेष्ठ योग তারা ভুলের উঠে নাই এটা হচ্ছে কাফের ফতুয়া দেয় সাহাবে কান্তের সঙ্গে কি ফতুয়া দেয় সবকে কাভের অধিকাংশ তাদের কাছে রাশিয়া মুসলমানা আল্লামা সাহেবরা যাদেরকে আল্লা নিয়ে ফেলেছেন তার এমাম খামী বলে এই খোমাইনির একটি কিতাব রয়েছে বই তার লিখা আল ইসলামিয়া জি ইসলামী গভর্নমেন্ট বলে বইছি বইটি বিভিন্ন ভাষায় অনুভব হয়েছে ফার্সি থেকে झमेला फ सब चे श्रेष्ठ दूर नबी कर डान यो गुम আর তাদের কি হল হ্যাঁ আর যদি আমাদের আদর্শ আর সেটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র এই ছিল পাঁচ নম্বর বিষয়টি পাঁচ নম্বর বিষয়টি সম্পর্কে শেখ সাল যা বলেছেন তা আপনাদেরকে বলছেন খান পাঁচ নম্বরে দশ হয়ে যাবে না দুটো করে দল এটি একটা কুমরা কিরম সম্পর্কে রাফেজা সিয়া আর খাওয়ারেজ এর মাজামাজি অবস্থান তাদের মধ্যম এই ক্ষেত্রে সাহাবিকাকে বলা হয় সাহাবিকাকে বলে কেউ দেখি সঙ্গে বলেন ইমানের সাথে যে রসুল্লাহ দেখেছেন না সাক্ষাত করেছেন না দুটো চলবে ভাষা ভাষা ভাষা ভাষার সূক্ষতা দেখেন পার্থক্য ভাষাতে কত পার্থক্য আপনারা অনেকে ফতোয়া নকল করেন নিজে মুক্তি সাজেন সেজন্য একটু পার্থক্য অর্থের কত পার্থক্য যায় দেখাবো আপনাকে রসুল্লাহ যিনি ইমানের অবস্থায় দেখেছেন না সাক্ষাত করেছেন দেখেছেন কেউ আছে সাক্ষাৎ দেখলেন সবাই বইকে গেলেন বইকে যা বুঝেন সাঁতার ছিলেন কতক্ষণ সাথে থাকা লাগবে তাহলে হবে আর ঝামেলে পড়েবেন আপনি দশ মিনিট আধা ঘন্টা একই মজলিসে থাকতে হবে নবীর সাথে তাহলে স্বাভাবিক হবে সমস্যা দেখ অনুসরণ করেছেন তো মুসলিম মুসলিম মানে তো অনুসরণ করতে হবে দেখেছেন মৃত্যুবরণ যদি মোরতাদে মারা যেত গেল সাক্ষাৎ করেছেন মার্শাল দেখেন তাহলে বুঝা গেল গণতন্ত্র আপনাদের মেজরিটি সব দেখেছেন দেখেছেন সবগুলি ফেল এই যেন গণতন্ত্র যে কোন ভালো ভালো শাসক নির্ণয় করা যায় না ভালো নেতা নির্ণয় করা যায় না বোঝা গেছে কিনা এবার বুঝতে পেরেছেন সাক্ষাৎ আর দেখা থেকে পার্থক্য অন্ধ সাহাবি ছিলেন না ছিলেন না উনি কি নবীকে দেখেছেন দেখেছেন দেখা মানে কি চোখ দিয়ে যখন বলবেন যে যে কে দেখেছেন তাহলে যার চোখ নেই বেচারা কিন্তু আমাকে মুসলিম বানিয়ে নেন সাহাবি কিনা চোখে বেচারা দেখতে পায়নি ওকে সাহাবি বলবেন না ইবনে মকতুকে কি বলবেন সাহাবি বলবেন না কিন্তু যখন সাক্ষাৎ অন্ধ বলতে পারে কিনা আমি শাহের সাথে সাক্ষাৎ করেছি হ্যাঁ ঠিক না আমাকে দেখেনি কিন্তু সাক্ষাৎ করেছে না বেচারা যেই ব্যক্তি ইমানের অবস্থায় নবী সাথে সাক্ষাৎ করলো এবং তার উপরে মৃত্যু বরণ করলো সে হচ্ছে সাহাবি এটা হচ্ছে সূক্ষ্ম সংজ্ঞা দেখলেন দেখার সাক্ষাতে কত পার্থক্য হয়ে গেল একটা শব্দের কারণে শব্দ বলার কারণে হুকুম আলাদা হয়ে গেলা অবশ্যই এই এজন্য ফতুয়ার ব্যাপারে আমি তো অনেক আলমদেরকে বলি যে ফতুয়া ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত এই জন্য সম্পর্কে আমার একটা আলোচনায় আছে যাইহোক আমি বললাম করেছেন অন্ধ মোলাকাত করতে পারে কিন্তু অন্ধ দেখতে পারে না সিয়াদেরকে রাফেজা কেন বলে সিয়ারাকে যদি শিয়া বলেন খুশি হবে ও আমাদের নাম খুব সুন্দর কারণ সিয়া মানে হচ্ছে সহযোগী শিয়া মানে হচ্ছে গায়ে জ্বালা লাগবে কেন শোনেন ভালো করে এই নাম আমরা দিই রাফেজা যা যেসব এমাম নবী পরিবারের দোহাই তারা ধর্মের দহাই তা তিনি এই নাম দিয়েছে। খলিফা নবী জামাই চাচা তো ভাই তার ছেলের নাম কি ছিল দুই ছেলের মধ্যে এক ছেলের নাম হচ্ছে হুসেন আর হুসেন রাজিয়াল ছেলের নাম ছিল কি হ্যাঁ আলী জৈনুল আবেদিন কি ছিল আলী জৈনুল আবেদিন যে করবল ঘটনার সময় ছোট্ট শিশু ছিলেন তিনি জাইনুল আবেদিন এই আলী জৈনুল আবেদিনের ছেলে ছিল ছিল। এই এরা জায়দিনের এমাম মাসুমাপ না ওদের কাছে বারোটা নিঃসাপ ইমাম আছে ওদের এমাম যাদেরকে বলে যাদের দোহাই দিয়ে থাকে ধর্মের দোহাই তারাই এই নাম দিয়েছে এই রাফেজার নাম তাদেরকে দিয়েছেন যাতে তাদের গায়ের জ্বালা লাগে কষ্ট লাগে কেন নাম দিয়েছে রাফাজ মানে ছুড়ে ফেলা রাফা মানে কি করা ছুনে ফেলা তারা ছুঁড়ে ফেলেছে শোনেন কেমন করে বলছেন যে এই রাফেজ থেকে এসছে রফজ মানে ছুঁড়ে ফেলা এই নাম কেন দেওয়া হলো সিয়াদেরকে হুসেন হুসেন রাজি আল্লাহ যাকে আমরা কোথা বলি হ্যাঁ ঠেলের ঘরের নাতি বলতো তাই না জি হ্যাঁ এই পোতা নাতি তাকে বললিয়া ফেজিরা কি বলল বললো শেখ খান আবি বাক উমার আপনি ঘোষণা করেন যে আউবাকার উমার সাথে আমার কোন সম্পর্ক নেই বার আতের ঘোষণা করে বার আত্মার হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা আর এই সিয়ারা এসে বলেছিলেন আলী বিন হুসেন কে কি বলেছিল তিনি একজন ইমাম তিনি একজন তামি তাকে বলছে যে আপনি আউবাকার ওমর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেন সম্পর্ক নেই কি সাথে আমাদের কোন সম্পর্ক নেই কেউ যদি শিয়া ধর্ম অবলম্বন করে তাহলে প্রথম কাজ কি করায় জানেন ওদেরকে এই বার আতের অঙ্গীকার করায় বা নাই যে আওবাক থেকে উমার থেকে উসমান থেকে বার সম্পর্ক ছেদের ঘোষণা করা ছেদের ঘোষণা করো আল্লাহ মুসলিম থেকে সম্পর্ক আর এরা বলছে যে আমাদের শিয়া ধর্ম গ্রহণ করলে কি করতে হবে ওমর সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে এই দাবি করেছিল জয় বিন আলী বিন হুসাইন আনহুম আর কাছে এই যে দুইজন থেকে তুমি ঘোষণা করো মানে ঘোষণা করো সে বললো আল্লাহ আশ্রয় চাইছি এইরকম অন্যায় থেকে এরকম বাড়াবাড়ি থেকে সারা সাজু তখন তারা তার কথাকে ছুড়ে ফেলেছিল আপনার কথা মানিনে নে না এই যে আজকালকার জিন্দাবাদ চলবে না চলবে না তাই না মানি না মানি না তখন তাদের নাম রাখা হয়েছিল কি রাফেজা ওই সময় বলেছিলেন কথা ছুঁড়ে ফেললে তোমরা সেই দিন থেকে তাদের নাম কি হয়েছে রাফেজা রাফেজ জি হ্যাঁ এদের ধর্ম হচ্ছে রাসুল্লাহ সাহাবাই কেন সম্পর্কে কি আলী আলী সম্পর্কে গোলু বাড়াবাড়ি আলীর মধ্যে খুদাই অলু হিয়াতে আল্লাহর ক্ষমতা আছে আর আলে শুধু না পাঁচে নাম থাকে দেখেছেন না তারপরে আলী ফাতেমা হাসান হোসেন পাঁচে পঞ্চাতন এই পাঁচটা হচ্ছে পবিত্র হ্যাঁ আত্মা পবিত্র দেহ জি হ্যাঁ এদের কি ক্ষমতা দেই কারণ এই শিয়া রাফেজি রাফাই রিমা আর এদেরকে নবী পরিবার অন্য শত্রুতা রেখেছে বিশেষ ভাবে আল খালাস ওমার ওসমান এদেরকে সবকে কাফের বলে রেখেছে এদের আকিরে ধর্মে হচ্ছে গালমন্দ করে লান করে জি ল লানি এদের ধর্মশালাতে কোন এক ভাই গেছে কাজ করতে গিয়ে দেখে যে বিকেল বেলা আসার উপরে লালত করছে ও তো আল্লাহ বলতে হবে না কাউকে কাউকে কাফের বলে তাদের মাঝে বিভিন্ন ফিরকা আছে কেউ সবগুলিকে কাঁচজন ছাড়া আর কেউ কিছু কিছু সাহাবিকে কাফের বলে এই হচ্ছে সব চেতে বড় কাফের ওই যুগে নাকি সব চেতে বড় কাফের বুঝে গেছে জি হ্যাঁ আলীকে কাছিলাম যারা আলী রাজিয়া সমর্থকে সবকে কাফের বলেছিল তারা এই খারেজিরা এবং তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল কাতার ওয়াস্তাহ রক্ত এবং ধন সম্পদ কে ঘটনা রয়েছে। তো দুটি দল গুমরা হইল একদল হলো আলী এবং নবী পরিবার রাজিয়া তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে রাওয়া শিয়া আর খারেজিরা হ্যাঁ আলী রাজিয়া তার এই দুই দল আর আগের যে দলগুলির কথা বলে সবার বিপরীত অবস্থান নিয়েছেন ফালু জামিয়া সাহাবা সমস্ত সাহাবাহী কেরামদের সাথে ভালোবাসা রাখে আহ জামাত সমস্ত সাহবাঈ কেরাম কে ভালোবাসে আর তাদের কোন একজন তারা স্বীকার করে আর তারা বলে আলাদা নবী সালের পরে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন কারণ সাহবাঈ কম গুণ আর তার মধ্যে बदरी मक्का विजय इनपर मक्का विजयाम ग्रहण कर सरियल रही आज के गुरुपूर्ण आलोचना जी आशा कर विषय मन थकबे शेष आल्लाबुल आलमी मध्यम पंथावलन करान कर जम अंतुकान कर दिन पाबंदी में। क्षेत्र दिन पाबंदी करते गंजन बाड़ाबाड़ी कर नामे सरके बेदाते लिप्त ईदर जैगे तीन ईद कर ईदे मिलादबी कर आ, बाँ खुन के हाल मैं एक जंगी मानव रचित विधान दल एम नामे मात्र मुसलिम इन इबादत बंदी नहीं जे मुसलिम एमकि जे मुस्लिम इसलमुधे अवस्थान नहीं दू गुमरा দলের মাঝখানে হচ্ছে আহলিস জামাত আপনাকে আহলে স্ন জামাত হইতে হবে আল্লাহ যেন আকিল ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আখলা ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে আহলে স্ন জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করেন মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন ছেলে মেয়েদেরকে মধ্যমপন্থী করে গড়ার যেন তৌফিক দান করেন আল্লাহ যেন ফাঁসিকে বেদিন বিধর্মিতা থেকে ছেলেমেয়েদেরকে রক্ষা করার তৌফিক দান করেন এবং চরম পন্থা থেকে আর কট্টর পন্থা থেকেও আল্লাহ যেন রক্ষা করার তৌফিক দান করেন ওসালাহসালাম মহম্মদাল রানি ওস